বিসিল الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فعن أبي سعيد الحسن البصري أن عائد بن عمر دخل على عبيد الله بن زياد فقال أي بني إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن شر الرعاي الحطمة فإياك أن تكون منهم فقال له اجلس فإنما أنت من نخالة أصحاب محمد صلى الله عليه وسلم قال وهل كانت لهم نخالة إنما كانت النخالة بعدهم وفي غيرهم بريد عشوك السرطة بعيبون বর্তমানে মুসলিম প্রশাসনগুলোর অবস্থা আছে যে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড হাতে নেয় তারা অপকর্ম চালিয়ে যাচ্ছে কিন্তু তাদের একটা কথা চিন্তা করা দরকার যে আমরা কি নিকৃষ্ট নাকি আমরা অবশ্যই সুপুরুষ আমরা ভালো কাজ করে যাচ্ছি সেটা একটু চিন্তা করা দরকার রসুল আকরম সাহা হ্যাঁ তাদেরকে কীভাবে আখ্যায়িত করেছেন কি বলেছেন সেটা অবশ্যই জানা দরকার হ্যাঁ রসুল আকরম সাহায্যাম একবার বলেছেন যে ইন্নাসর আয় আল প্রথমা যে সর্বনিকৃষ্ট প্রশাসক হল তারা যারা অপকর্মে লিপ্ত হয় যারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয় তারাই হচ্ছে নিকৃষ্ট সুতরাং আমরা কখনো নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হতে যাবো না তখন একজন যেটা আপনার ওবায়দুল্লাহিনা জিয়াদের ঘটনাটা যে আয়দিন আমার রদিয়ালু ওবায়দুলা জিয়াদের কাছে গিয়ে বলছিলেন যে এই কথাটা যে রসুল বলেছেন যে যারা আপনার জালিম তারা হচ্ছে সর্বনিকৃষ্ট আপনার প্রশাসক সুতরাং তুমি সেরকম হতে যা যেও না সেটা উবায়দুলকে বলেছিলেন হজরত আয়দুল্লাহ আপনি হলেনের মধ্যে যে নির্যাস হ্যাঁ সেটা বলেছিলেন যে চালন দিয়ে যখন আপনার কোনো যে চালা হয় তারপরে নির্জার যেটা থেকে যায় এটাকে নুখালা বলা হয় যে আপনি বাকি থেকেছেন যে আপনার ছিটাকুটু হ্যাঁ এটা বলতে আর কি তখন তিনি এটাও পছন্দ করলেন না থাকে না তাদের মধ্যে সবাই ভালো সবাই আসল ছিটা কখনো হতে পারে না কখনো জিনিস হতে পারে না বরং পরিতক্ত বা ছিটা যেটা হতে পারে সেটা তাদের পরের লোক मध्य होते हैं जालीम जरा जरा प्रजा आज जुलूम कर लिप्त है सूतरा से प्रशासक हवा थ दूरे रखा प्रशासक गोल्लाज সদায় বানান যারা আমাদের উপর জুলুম করবে না আল্লাহ আমাদের সেই ব্যবস্থা করে দিন ওসল আলান বিন আহমদ